মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبت للمتقين وأصلي وأصليم على نبينا محمد وعلى آله واصحابه أجمعين بيه در شك اپنا در شعبائيك شعبتو جانتشي بيس ٹي وير آج كريا جوني اشعر كورتشي اپنا در شك اللي بحلواتشن در شك ایک جن داريا امرى پروتی پور بي اپنا در شامنيني حاجر حدشي تار کاس تهكي جنو شنجات তার এলেম থেকে এবং তার অভিজ্ঞতা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি আজও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মামুনুল হক মোহাদেস জামিয়া রহমানিয়া আরবি মোহাম্মদপুর আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আমরা তৈরি পূর্বে কয়েকটি পর্বে আপনার সাথে কথা বলেছি আজও আমরা আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শেয়ার করতে চাই আমরা আশা করি যে আপনার এলেম থেকে এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি এই কন্টেম্পোরারি বিষয়টা যেটা আমরা শেয়ার করব তার উপর আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন প্রথম হচ্ছে যে যেমন আমরা এমন একটা সমাজে আসলে বসবাস করছি এখন যার মধ্যে প্রবল অস্থিরতা এবং যার মধ্যে মানে শান্তি কিংবা এই ধরনের যে পরিবেশটা আমরা ইসলামের প্রথম সমাজে পেয়েছিলাম আমরা সুসাল্লা সাল্লাম প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন যেমন মদিনা সমাজ সেই রকম আমরা কিছু পাচ্ছি না এখানে আর বিশেষ করে আমরা এখানে অনেকগুলো চ্যালেঞ্জ দেখছি যেখানে মুসলিম ব্যক্তি অথবা মুসলিম ফ্যামিলি এই সমাজের মধ্যে থেকে তার প্রতিনিয়ত তার যে আকিদা তার যে আমল তার যে চিন্তা চেতনা সেগুলো আহত হয় স্বাভাবিক যে অন্য মানুষের চলাফেরা অন্যদের সাথে ইন্টারাকশান সেখানে যেহেতু ইসলামিক অনেকগুলো বিষয় ভায়োলেটেড হয় লঙ্ঘিত হয় তো ক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইব যে আসলে সমাজের এই যে গতিপথ পরিবর্তন হয়ে গেল সুন্দর থেকে অসুন্দরের দিকে সত্য থেকে বাতিলের দিকে সেটা কেন আর কিভাবে এ থেকে আমরা উত্তরণ পেতে পারি রহমান আসলে আমরা অতিমাত্রায় বস্তুবাদী যে সভ্যতা বস্তুবাদের প্রতি আমাদের অনেক বেশি ঝোঁক বেড়ে গেছে আমরা আমাদের জীবনের যে বাস্তবতা এবং আমাদের জীবনের যে পরিধি সেটা আমরা মনে হয় না মনে রাখতে পারছি মুসলিম এবং মুমিনের যে প্রথম তার যে পরিচয় সেটা তো হলো তার চিন্তা এবং বিশ্বাসের ওই জায়গাটাতে এই জন্যে কোরআনে পাক যখন অবতীর্ণ হয় আমরা জানি যে কোরআনে পাক নাজিল হওয়ার অর্থাৎ ইসলামের যে প্রথম যে শিক্ষাটা এবং ইসলামের যে প্রথম গুরুত্ব আরোপটা ছিল সেটা ছিল মানুষের চিন্তা এবং বিশ্বাসকে পরিশুদ্ধ করার জি এই জন্য হাজরত আয়সারাজি আল্লাহ তালার যে একটি হাদিস বর্ণিত আছে সেটি এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ইসলামের একটা দীর্ঘ সময় পর্যন্ত যে শুধুমাত্র পরকালের যে বিশ্বাস এবং পরকালের জন্নাত এবং জাহান্নামের যে চিত্র আল্লাহ পাক রব্বর আলমিন কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন এবং কেয়ামতের যে ভয়াবহতা মৃত্যু পরবর্তী জীবনের যে অবস্থা সেগুলোকে আল্লাপা আকরবুল আলমিন মানুষের মধ্যে খুব ভালো করে তাদের মন মানসিকতা তাদের চিন্তা চেতনায় বিশ্বাসে একেবারে গ্রথিত করে দিয়েছেন এরপরে আস্তে আস্তে একটা একটা করে বিধান দিয়েছেন আশারা জিয়া আল্লাহ রান্না বলেছেন যদি প্রথমে মানুষকে বলা হতো যে তোমরা শারাব পান করা বন্ধ করে দাও তাহলে তারা বলতো যে আমরা ইসলাম ছাড়তে প্রস্তুত শারাব ছাড়তে পারবো না মদ্যপান ছাড়তে পারবো না তোমরা জেনা ব্য বিচার ছাড়ো তারা বলতো যে আমাদের ইসলামের দরকার নেই আমরা এটাতেই অভ্যস্ত এটা ছাড়া আমরা বাঁচবো না কিন্তু যখন একজন মানুষ তার মূল চিন্তায় এই জিনিসটা প্রবিষ্ট হয়ে গেল যে আসলে আমাদের পার্থিব জীবনের বাস্তবতা কি আমাদের জীবনের লেন্থটা কতটুকু এখানে আসলো কুনফিদুনিয়া আন্নাকা গরিব ও আবিরু সাবিল দুনিয়াটা হলো স্বল্প জীবন এবং আমাকে এই জীবনের দুনিয়া মাজরা আদুলা আখেরা এই জীবনের কর্মকাণ্ডের ভিত্তিতে আমাকে একটি পরকালের যে আমার প্রাপ্তি সেটাই হলো আমার জীবনে বড় একটি প্রশ্ন আজকে আমার মনে হচ্ছে যে আমরা পরকালের যে চিন্তাটা এটা আমাদের একটা বিশ্বাসের একটা পর্যায়ে আছে কিন্তু ওটার উপরে ধুলাবালি পরে ওটা যেন মনে হচ্ছে ছাই ছাইচাপা পড়ে আছে অথচ ইসলাম তো এই পরকাল বিশ্বাসটাকে এজন্যই প্রায়োরিটি দিয়েছিল প্রথমে সালাদ জাকাত এসল বিধান না বলে পরকালের বিশ্বাসটাকে এজন্যই এখানে হাইলাইট করেছিল যেন একজন মানুষ তার চিন্তার মধ্যে পরকালের ব্যাপারটা সবসময়ই সাদা জাগরুক থাকে তখনই কিন্তু তার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে সে আসলে সঠিক পথে থাকতে পারবে এই জন্য তখন বস্তুবাদ তাকে এভাবে প্রভাবিত করবে না দুনিয়ার জৌলুস তার চোখকে ঝুলসে দিতে পারবে না আমরা আজকে দুনিয়াতে যারা অমুসলিম যারা পরকাল বা সে যুগের যারা মুস্রিক ছিল হাই হাত হাই হাত আলিমা তু আদুন যারা বলতো যারা পুনরুত্থানকে বিশ্বাস করতো না যারা হাসর এবং তারা এই কেয়ামতের বিষয়গুলিকে যারা বিশ্বাস করতো না পরকাল তো শুধুমাত্র একটা মেনে নেওয়া না এটাকে এটা শুধু না এটা তো একটা মানুষের প্র্যাক্টিক্যাল জীবনের প্রভাবক একটা জিনিসকে নিজের মাইন্ডে সবসময় রাখতে হবে প্রত্যেকটা কাজের সময় এবং আমাকে ওটার জন্য আমাকে প্রস্তুতি করতে হবে আচ্ছা আরো কি কিছু জিনিসের মধ্যে যেমন আপনার মনে হয় না যেমন আসলে আজকের যুগে মুসলিমদের জ্ঞানের চর্চা খুব কম একটা বড় ধরনের না এটাকে একেবারে প্রিন্সিপাল কারণ আমরা বলতে পারি যে এটা একেবারে মৌলিক কারণ যেই কারণটাই আজকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের বিভিন্ন সমাজের যেমন আমাদের নিজস্ব লোকালয় আমরা দেখি ছিনতায় রাহাজানি এরপরে অনেক জায়গা দেখা যাচ্ছে যে চুরি ডাকাতি কিংবা মানুষের উপর চড়াও হওয়া মানুষকে হত্যা করার যে বিষয়গুলো মুসলিম সমাজের বেশ অনেক জায়গাতে এগুলো কিন্তু স্বাভাবিক চালু অথচ একটা মুসলিম সমাজ তো কয়টান গাম হওয়ার কথা ছিল তাহলে এখন কি কোরআন সন্না এই লোকদের আর তারিত করে না তাদেরকে কি আর ভয় জাগায় না তাদের মধ্যে আমরা দেখেছি সাহাবায় কেরামের যুগে যে তারা রাসুসাল্লা সাল্লাম কাছ থেকে শুনতেন বুঝতেন আমল করতেন অর্থাৎ প্রত্যেকটা মেসেজ ছিল অত্যন্ত ইম্প্রেসিভ তাদের জীবনকে গঠন করেছিল তাদের জীবন চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করেছিল কোরআনসন্নার মেসেজটা অবশ্যই একটু আপনিও বললেন যে আসলে তো এই জ্ঞানটা তো নাই কোরআন কিভাবে নিয়ন্ত্রণ করবে তাদের কাছে তো নাই সেই বিষয়টা তাহলে মানে এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে দেখতে পারি সেটি একটু আপনি বলবেন এবং তৎকালীন যুগের আসল্লা সাল্লাম কিন্তু তার সাথে আরো ভয়াবহ সমাজ অবস্থান করছিলেন জাহিলি সমাজে সেখানে খুনা খুনি নারী নির্যাতন সেই সমাজের কিছু উপাদান আপনি তুলে ধরতে পারেন এবং আজকে তাহলে তার ভিত্তিতে আজকে আমাদের সমাজকে সুন্দর করার কি উপায় অবলম্বন করা যেতে পারে আমরা সমাজকে পুনর্গঠন করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষা এবং আদর্শ গ্রহণ করতে চাই তাহলে আমাদের প্রথমে আসবে যে আসলে তো রসুল্লাহ সাল আলিহিহি আসাল্লাম নব লাভ করার আগেও মক্কা নগরীতে এবং মক্কার সমাজ জীবনে যে অস্থিরতা ছিল সে অস্থিরতা সেই অনাচারকে দূর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন অনেকটা কিশোর তরুণ বয়সেই আমরা সেটা জানি যে হেল্পফুল ফুজুল যে হেল্প করেছিলেন যে মহা হয়েছিল সকলকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার এবং বিভিন্ন গোত্রের মানুষগুলোকে নিয়ে তিনি সেখানে একটা কমিউনিটি করে তুলেছিলেন নিজেদের মধ্যে একটা শপথ এবং একটা চেতনা তাদের মধ্যে কাজ করেছিল সকলকে নিয়ে হসুলুল্লাহ সাল আলাইসাল্লাম এই সামাজিক অস্থিরতাগুলোর দৃশ্য মানুষের সামনে বলে ওলে যে এ যদি না থাকে তাহলে সমাজটা কেমন হয় এভাবে বলে সমাজের তরুণদেরকে নিয়ে কিছু সুন্দর লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিছু কর্মসূচিকে সামনে রেখে তারা কাজ করেছিলেন আজকে সেই আদলেও কিন্তু আমাদের সমাজে কাজ হতে পারে যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে বিশেষ করে এই এটা শহর অঞ্চলে কিছুটা দুর্বল হলেও এরপরেও আছে আর বিশেষ করে আমাদের যে জীবন ব্যবস্থা সেখানে তো এখনো একটি সমাজের অনেক গুরুত্ব এবং সমাজের মধ্যে যদি ভালো কিছু করার মতো কিছু যুবক কিছু তরুণ এমনকি যারা বয়স্ক তারাও যদি উদ্যোগী হন কিছু মানুষ সমাজের মধ্যে উদ্যোগী হলে সেটা সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করে কাজে এক্ষেত্রে এবং প্রভাবশালী লোকেরা সামাজিক লিডাররা অথবা স্থানীয় প্রশাসন এরা সকলে মিলে আন্তরিক না হলে কিন্তু এটা কঠিন হবে রাসুল সাল্লাহ আমরা দেখি যে হেল্পফুল ফুজুলের মধ্যে কারা শুধু তো রাসুল সাল সাথে তখনকার লোকাল লিডাররা এবং তরুণ নেতৃত্ব কিন্তু হয়েছিল। আজকে যেকোনো মুসলিম মুরব্বীরা যারা আছেন সমাজকে যারা চালাচ্ছেন তারা অন্তত এই একটা পয়েন্টে একমত না হন তাহলে কি সম্ভব হবে এখানে আমাদের সামাজিক যে নেতৃত্ব গড়ে উঠছে এখন এটাও আর একটা সমস্যা যে এই নেতৃত্ব কিন্তু অনৈতিকতার উপরে ভিত্তি করে অধিকাংশ জায়গায় একটা সামাজিক দিতে হবে এটা বড় কথা আমি যেটা থিঙ্ক করি সেটা হলো এই যে সমাজে যে স্বার্থপরতার ভিত্তিতে যে নেতৃত্ব গড়ে উঠছে সেই নেতৃত্বকে আমরা সবসময় অসহায়ভাবে মেনে নিচ্ছি এটাকে আমরা হয়তো আরো ভালো করতে হবে এ ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি সমাজ থেকে যদি আসলে যারা ভালো এই ব্যাপারে আপনার মতামত আমরা ইনশাল্লাহ বিরতির পর জানবেন দর্শক আমাদের সময় হয়ে গেল বিরতির আমরা যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পথে চলা যায় না তারা কারা প্রতিটা কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বাইরিল তবে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্তিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए रविवार रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएर असंतुष्टि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 छोट बड़ पकल्याण देख पापर अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसाए দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলছিলাম জনাব মামুনুল হক সাহেবের সাথে আপনি আসলে সমাজের নেতৃত্বকে আসলে সঠিক পথে আনার জন্যে যে প্রক্রিয়ার কথা সেটা আপনি বলছিলেন হ্যাঁ সেটাই বলছিলাম যে আসলে সমাজে যখন যে নেতৃত্ব চলছে অধিকাংশ জায়গাতে অসৎ অনৈতিক নেতৃত্ব আর সেটাকে আমরা অসহায়ভাবে সমাজের বাকি সকলে মেনে নিচ্ছে যদি সেটা না হয়ে যদি এমন হতো যে সমাজে উদ্যোগী তরুণ হোক অথবা যে বয়সী হোক উদ্যোগী হয়ে সমাজে ভালো কিছু করার সেটা প্রথমেই কনফ্লিকশনে যেতে হবে এমন কোনো ব্যাপার না অল্টারনেটিভ চিন্তা করতে হবে ব্যাপারটা এরকম না পজিটিভলি সমাজে ভালো কিছু করতে হবে আমাকে এভাবে যদি কিছু কাজ সমাজে তৈরি করা যায় এটার বাস্তবতা দেখা গেছে যে অধিকাংশ মানুষ তখন এই নতুন নেতৃত্বটাকে তারা স্বাগত জানায় এবং তখন স্বাভাবিকভাবেই এ নেতৃত্বটাই সমাজে সামনে চলে আসে এরকম বিক্ষিপ্ত কিছু কিছু দৃষ্টান্ত আমাদের সামনে আছে কাজে আমরা চিন্তা করতে পারি যে প্রথমে এরকম একটা উদ্যোগ সকলের মধ্যে থাকা উচিত আমার সমাজ নিয়ে আমাকে কিছু ভাবতে হবে আমরা খুব চিন্তা করি শুধু আমি এবং আমার পরিবারকে চিন্তা করি যে যদি দেখি সমাজের আমি চিন্তা করি ঠিক আছে আমি পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে চলে আমি সেখানে নয় যে সমাধান না আমরা আত্মসমর্পণ করছি অন্যায়ের সামনে কিন্তু আসলে কিছু এখানে যুগে দেখি যে তিনি যখন মদিনা আসলেন এবং আসার কিন্তু তিনি ইসলামকে একটা সমাজ গড়ে তুললেন এটা তো ঐতিহাসিক সত্য কিন্তু তখন মদিনা ছিল কিন্তু মুসলিম অমুসলিম সকলে মিষ্টি মুসলিম এবং ইহুদিরাও সেখানে ছিল ইহুদিদের তিনটা গ্রুপ সেখানে ছিলাম আমরা দেখি যে সবার মধ্যে একটা শান্তি চুক্তি করলেন এবং বিশ্ববিখ্যাত এই যাতে সবাই একটা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে তার জন্য তিনি কিছু পদক্ষেপ নিলেন এবং সকলে মিলে এই মদিনা রাষ্ট্রটিকে যেন রক্ষা করতে পারে প্রোটেক্ট করতে পারে শত্রু আক্রমণ থেকে তার জন্য চমৎকার একটা চুক্তিতে আবদ্ধ হলেন এবং যার ফলশ্রুতিতে এই মদিনা একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত হয়েছে যদি আমরা দেখি আর ইতিহাস যে এখানে কিছু মুনাফেক ছিল এখানে কিছু দুর্বৃত্ত ছিল যারা সঙ্গে রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যা করতে চেয়েছে যখন মদিনা রাষ্ট্র হয়েছিল বহির দ্বারা বিভিন্ন ভাবে যেমন অহুদের যুদ্ধে যেমন খন্দকের যুদ্ধে তখন কিন্তু কিছু দুর্বৃত্ত সেই শত্রুদেরকে হেল্প করেছিল হ্যাঁ বিশ্বাসঘাতকতা করেছিল রাসুলসল্লাহ সাথে কিন্তু মজার ব্যাপার হলো রাসুল সাল্লাহাল্লাম কি চমৎকারভাবে এগুলোকে ট্যাকল করলেন এবং এগুলোকে তিনি প্রতিরোধ করে শত্রুর শত্রুতাকে ষড়যন্ত্রকে রস্বাত করে তিনি আসলে একটা সফলভাবে সমাজ ব্যবস্থা করে তুললেন তো আজকে আমরা যেটা বলতে চাচ্ছিলাম আর কি আজকে আমাদের বিভিন্ন দেশে এখন আর কিন্তু এক ধর্মীয় লোক বাস করে না বিভিন্ন ধর্মীয় লোকেরা বাস করে ফলে সেটা কি একটা চমৎকার উদাহরণ নয় আমাদের জন্য যে একটা দেশে যখন বিভিন্ন ধর্মের লোক বাস করে প্রত্যেকের জন্য শান্তি সবস্থান নিশ্চিত করা একটা সম্প্রীতি নিশ্চিত করার একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যেমন আমরা দেখি যে আমাদের সমাজে যে অস্থিরতার কথা আমরা বলছি চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি নানা অস্থিরতার কারণে আমাদের সমাজে যে অশান্তি উৎপাদন হচ্ছে তার পেছনে কিন্তু আরেকটা কারণ আছে সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট সমাজে যখন বেকারত্ব বেড়ে যায় একটা মহাসত্য কথা এটা শুধু কথার কথা নয় কারণ মানুষের ব্রেন চুপ থাকে না মানুষের দেহ চুপ থাকে না মানুষ তো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে অতএব বুদ্ধি যদি ভালো কাজে ব্যয় করতে পারে নাহলে সেটা খারাপ কাজে ব্যয় করবে রাসুলসাল্লা সাল্লামের যুগে আসলে বেকার সমস্যাকে তিনি কিভাবে সমাধান করেছেন এবং কিভাবে বেকারদেরকে তিনি কাজে নিয়ে এসছেন এবং তার যে এক্সাম্পলের কথা অন্য ধর্মের সাথে আসলে অন্যান্য ধর্মের লোকজনদের সাথে এটা তো ইসলামের একটা মৌলিক যে শিক্ষাগুলো এবং ইসলামের যে মূল যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য যে ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যে সম্প্রীতির সাথে বসবাস করার যে অধিকার দিয়েছে এবং শিক্ষা দিয়েছে এবং যে দায়িত্ব দিয়েছে মুসলমানদেরকে সেটা তো আসলেই একটি অভূতপূর্ব ব্যাপার ব্যাপারুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি যেভাবে অমুসলিমদের বিশেষ করে যদি কোনো মুসলিম কমিউনিটিতে কোনো সংখ্যালঘু থাকে তাহলে সেই সংখ্যালঘুদের যান মাল ইজ্জতের নিরাপত্তার যে কথা আল্লা রসুল বলেছেন সেটা তো আসলেই অসাধারণ চমৎকার তাছাড়া সকলের সাথে মিলেমিশে সমাজে শান্তি প্রতিষ্ঠার যে আদর্শ সুরুল্লাহ সাল আলী সাল্লাম স্থাপন করেছিলেন সেটা তো আজকে আমরা দেখা যায় যে অনেক সময় ধর্মের দোহাই দিয়ে আমরা এমন কিছু কাজ করি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করি অমুসলিমদের সাথে বা অন্যদের সাথে আমরা সংঘাতে জড়িয়ে পড়ি শুধু ধর্মীয় পরিচয় করা উচিত সেটা তো অ্যাভয়েড করা উচিত আমরা যে তখন বুঝি না আমি যে ইসলামের নামে দেখছি যে অবশ্যই অন্য ধর্মীয় লোকদের নিরাপত্তা মুসলিমদের মুসলিম সমাজে অবশ্যই বিধান করতে হবে আরেকটি বিষয় বলেছিলাম যেমেন্ট বেকারত্বের যে ব্যাপারটা এটা আসলে যখন সুন্দর একটা সমাজ গড়ে উঠে সুলল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম মানুষকে সব প্রত্যেক ব্যক্তিকে কর্মের প্রতি উৎসাহিত করেছেন আমরা জানি সেই সহিদের কথা যে সুল্লাহ সাল্লাহিস্লামের কাছে এসেছেন গরিব মানুষ বলছে কি আছে বলো একটা কম্বল আছে আর একটা বাটি আছে নিয়ে আসলেন দুইদের হামে বিক্রি করলেন বা ইয়া করলেন যে কে কিনবে একজনে বললো একদের হামে কিনবো আলো বললেন এর চেয়ে বেশি কে দিতে পারো বলো যে আমি দুইদের হামে কিনবো দুইদের হামে বিক্রি করে দিয়ে তাকে এক দেড় হাম দিয়ে বললেন তুমি এক দেড় হাম তোমার বাড়িতে খাবার জোগাড় করার জন্য দিয়ে দাও আর এক দেহান দিয়ে বলেন তুমি ওদের কুড়াল কিনে আনো কুড়াল কিনে আনার পরে সুরুল্লাহ সাল আলসেম নি হাতে তার যে হাতল সেটা লাগিয়ে দিলেন কুড়ালের নিজ হাতে লাগিয়ে দিয়ে বললেন এবার যাও তুমি জঙ্গলে গিয়ে কাট তোমাকে পনেরো দিনের মধ্যে যেন আমি আমার কাছে না দেখি কর্মকে সুরুল্লাহ সাল্লাহ আলসেম কতটা উৎসাহিত করলেন যে তোমাকে আর পনেরো দিনের মধ্যে যদি বারবার শুধু আমার কাছে আসবা এখন তোমার প্রয়োজন কর্মের প্রয়োজন তোমার পরিবারে দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন তারা ক্ষুধা এবং দারিদ্রের মধ্যে বাংলা কবি বলেছিলেন ঘটনাই যেটা বেকারত্ব তাহলে বেকারত্বের আমি কাজ করি এই যে স্যাটিসফ্যাকশনটা আমি কাজ করি আমি বেকার না এই স্যাটিসফ্যাকশনটা আমরা আসতে পারি না যে আমি কাজ করি এটা তো আমার মৌলিক প্রথম আমার এটা হওয়া উচিত যে আমি বেকার নই আমি কাজ করছি এরপরে হলো আমি বেটারটা কিন্তু আর আল গান আমি কয়েকটা কয়েক দীর্হামের বিনিময়ে অল্প কয়েক দীর্হামের বিনিময়ে আমি জন্য আমি রাখালগিরি করেছি তাই না আবার আমরা দেখি যে রাসুল সাল্লাম ব্যবসায়ী ছিলেন তিনি যখন যেটা আমাদের বেকার ভাইদেরকেও মনে রাখতে হবে তাদেরকে কিছু করতে হবে তো তাদেরকে সম্মানজনক কিছু করাটা সম্মান মানে সামাজিক সম্মানের কিছু করাটা জরুরি না তিনি কৃষি কাজও করতে পারেন আমরা এক সময় মনে করতাম যে সাধারণত খুব গরিবরা করে কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয় এটা ফার্মে কাজ করা বা কৃষির কাজ করা এটা কিন্তু যদি আমি শিক্ষিত হই এবং আমি যদি মাঠে যাই অবশ্যই আমার যে সেখানে অংশগ্রহণটা কন্ট্রিবিউশনটা তো একজন হবে না আমার সেখানে ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে আমার যে কৃষি কাজে সেখানে অনেক নতুন কিছু আসবে অনেক বেশি প্রোডাকশন সেখানে হবে স্বাভাবিক ফলে দারিদ্র এভাবে বিমোচিত হতে পারে তবে আমার মনে হয় ক্ষেত্রে যেমন দারিদ্র বিমোচনের জন্য জাকাতটা খুব জরুরি জাকাতটা ঠিকমতো কালেক্ট করা এবং যদি বাড়ানো হয় তাহলে আমরা আমাদের গরিব বেকার ছেলে মেয়েদের হাতে বিশেষ করে ছেলে যুবকদের হাতে আমরা টাকা তুলে দিলে তারা সেটা কি খাটিয়ে তাই না স্বাবলম্বী হতে পারে আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জাকাতের যে বন্টনটা আমাদের দেশে এখন কিছু ভালো এক্সাম্পল আমরা দেখছি কিন্তু বন্টনটা সাধারণত আসহায়ী ভাবে হতো টাকা দিয়ে দিত বা মানে গরিবদেরকে মিসকিনদেরকে যেভাবে দেয় এতে করে স্বাবলম্বী কিন্তু কেউ হচ্ছিল না তাহলে এটাও একটা বিষয় আচ্ছা এই বেকারত্ব সাথে আরেকটা জিনিস রিলেটেড সেটা হচ্ছে দারিদ্র তো দারিদ্র এবং দূর কিছু বিষয় আমরা বুঝলাম এবং সেগুলো দারিদ্র বিমন্ত্রণের জন্য একটা বড় উপাদান কোনো সন্দেহ নেই কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই মুসলিম সমাজগুলো বিশ্বমানি সমাজ সেখানে কিন্তু দারিদ্রতাটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দারিদ্রতা একটা বড় ধরনের কিন্তু মানুষের জন্য সমস্যা এই সমস্যার কারণে মানুষ ইমান হারা হয় আমরা যেমন বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন সমাজে দেখি দরিদ্র লোকগুলো কিন্তু আজকাল নামাজ দিয়েছে আসলে তো এটা বিশাল একটা ব্যাপার দারিদ্র মোচন করা বা থেকে রক্ষা করার জন্য সমাজকে ইসলাম নিশ্চয়ই চমৎকার সব ব্যবস্থা দিয়েছে আমরা কোনো অন্য কোনো একদিন ইনশাল্লাহ আপনার সাথে সেটা শেয়ার করবো একদম শেষ প্রান্তে এসেছি আমরা আশা করছি আপনারা ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরেস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শৈতানের পরিমতি কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় डर आंतरिक बार्ता शत्रु के जय करा शत्रुतार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 এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান